আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদলালাহ ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল্লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফতর আসার ওয়ার ওদের ফতামসালাম على نفسه মন্ডোলি আল্লাহ রবিন পিআ মহমদ রসুলসলা পরনিবার সাতই জমা দলশো মোতাবেক এগারোই একুশ আমাদের ধারাবাহিক আলোচনা নম্বর সারভুস্ব ইনশাআল্লাহ আমরা পঞ্চাশটি পর্ব এই কিতাব শেষ করব তার মানে আর ইনশাআল্লাহ এগারোটি পর্ব রমজানের আগে আগে শেষ করতে পারবো আল্লাহ তৌফিক দেন ইনশাল আজকের বিষয়বস্তু जदि ये विक्षिप्त विभिन्न विषय थके एक आलोचन आज दुआ करा। दुआ करा के मूल विषय वस्तु हमस्लिम शासक कल्याण दोआा मुसलिम शासक कल्याण दा तर सबचे बड़ कल्याण हे ता जो हेदायतर पथे थे सठिक पथे थे ता जान फेसला संस्कार संशोधन क्या करणमूलक क्या करजे क्षेत्र निजे देशर क्षेत्रे निजे जनगणर क्षेत्र सब दिक्कत नेक दोरा हिदायत इसलाह सलाह तरह सतता तल क्ज हक सर्वस्तरी दोआा करा विपरीत बद ना करा अभिस ना दे गंद ना करा शत्रुता विद्वेष पोषण करा घृणा छड़ान मानुष के मानुषर मे घा छड़िए मानुष के खेपिए तला इसलमिर क्या बहुमुखी लाभ कि नहीं कि मूल विषय आहलिस्तल जम आकीा मनहज शासक क्षेत्र जनगण के भूमिका শাসক গোষ্ঠীর ক্ষেত্রে যে কোন স্তর হোক না কেন ওপরে যারাই আছে আর যতই জালেম হোক না কেন যতই জালেম হোক না কেন মুসলিমদের অনেক জালেম শাসক এসেছে এটা নতুন কথা নাই এটা কোনো নতুন কথা নয় খোলা ফেরা দিনের পরে তারপরে আপনার মহাবিয়ার আল্লাহ ন তারপরে প্রায় কিছু কিছু জুল শুরু হয়েছিল গিয়েছিল ওই যুগ থেকে আর তারপরে ধীরে ধীরে সেটা বাড়তে থেকেছে এই ইসলামের ইতিহাসে সবচেয়ে তো বড়ো জালেম হাজ্জাজবেন ইউসুফ এসেছে যার মতো জালেম এখন পর্যন্ত কোনো মুসলিম শাসক না এসেছে না আছে না আল্লাহ জানে আসবে কিনা এটা বলতে না এত বড় জালেম আর খুনি ছিল কুখ্যাত তারপরও অনেক সাহাব এগারাম সেই যুগে বেছে ছিলেন আর তাবে যুগ ছিল তাবে কিন্তু সদাচারণের সাথে নিষ্ঠার সাথে যারা তাবেই হয়েছে ইমামিন মাহমুদ খুব সুন্দর একটি কথা বলেছেন এখানে একটা খুব পয়েন্ট ভালো পয়েন্ট এটা এই রকম যারা জালেম যুগের ছিল হাজবিন ইউসুফ হোক আরো যারা আছে নাম আর কত বলবো কিন্তু সবচেয়ে বড় নাম বললাম তো এরা মানে পেয়েছে জামানা দেখা শাখা তো পেয়েছে কিন্তু এহসান বল বিল এসা আতি নিষ্ঠার সাথে নয় সদার আচরণের সাথে নয় বরং খারাপ আচরণের সাথে আশা মানে খারাপ করা এহসানের বিপরীত আসান ভালো করা ভালোই করা কল্যাণ করা সদাচরণ করা নিষ্ঠাবান হওয়া যেন মহসেন মানে এগুলো হয়ে থাকে আর আশা ইয় এসা আতান থেকে মুসি উল মন্দকারী তো এরা ছিল মুসি তা বিনের যুগের ছিল কিন্তু তারা খারাপ করেছে নিজেদের খারাপ করেছে পরিণাম খারাপ করেছে যদিও তাদের অনেক ছিল আর অন্যদের খারাপ করেছে জনগণের খারাপ করেছে তো মুসলিম শাসকদের ক্ষেত্রে আহলিস জামাত আহলিস জামাত বলতে মনে রাখবেন যে হানাফি সাফি মালিক আহমিলি আহলুল হাদি সবাই এই ক্ষেত্রে মানে শিয়াদের বিপরীত যারা তারা আর জঙ্গিরা খারেজে আর শিয়া রাফেজ এ দুটো বাদ দিয়ে সবকে এই আপনার ব্যাপক অর্থে ব্যাপক অর্থে আসলে সকাল জামাতের অন্তর্ভুক্ত আসমা সেফাতের বিষয়টি শুধু বাদ দিয়ে সেখানে আশা হয় তখন বেরিয়ে যাবে কিন্তু এখানে যখন বলছি মুসলিম শাসকদের ক্ষেত্রে তখন খানাফি শাফি মালিক আহমদি সবার মত হচ্ছে যে মুসলিম শাসকের জন্য কল্যাণের দোয়া করেন ওতে আপনাদেরও ভালো আছে আর শাসকদেরও ভালো আছে আর এর বিপরীত যদি লামতান করেন গালবন্ধ করেন বদয়া দেন অভিশাপ দেন আর যদি ঘৃণা ছড়েন শত্রুতা পোষণ করেন তো আপনাদেরও কল্যাণ নেই ওদের কল্যাণ নেই কারও ভালাই নেই আমাদেরকে বৃহৎ স্বার্থ দেখতে হবে যখন আমরা সবাইকে নিয়ে চিন্তা করবো তখন বৃহৎ স্বার্থ দেখতে হবে বৃহৎ স্বার্থটাকে সবসময় সামনে রাখতে হবে একজন দুইজন ধরেন জালেমের ক্ষতি করে দিলেন আপনি কিন্তু বৃহৎ স্বার্থে গিয়ে যে বড় আঘাত করে দিলেন যার ফলে ভালো ভালো মানুষগুলো ওর উপরে জুল মত্যাচার শুরু হইল আর কত যে রক্তপাত রক্তপাতের পরিণামে হয়ে থাকে আর হয়েছে ইতিহাসে কত যে রক্তপাত হয়েছে খাওয়ারেজদের বের হওয়ার বিভিন্ন সময় দুই পক্ষ থেকে ইসলাম কখনো মুসলিমদের রক্তপাত চায় না সব সময় রক্তের হেফাজত চেয়েছে মাস এই বিষয়গুলি যারা বুঝছেন না তার আবেগী তাদের কাছে এলম নেই আসলে দিনের এল নেই দিনের ফিক নেই জি না আকিদার ফিকা আছে ফিখুল আকিদা না ফিখুল মানহ আছে না ফিক মানে মাসলামের ফিক রয়েছে ওরা ফিখ নেই আসলে तो वालम ना तारागे। तारागे रहे ना उशारी आसार दीस काम की कथा कल फेल और तर मान हम अनुमोदन स्वीकृति আর তার সাথে রসুল্লাহামের খাল কোনোল কোন সৃষ্টিগত শারীরিক যে যেটা হচ্ছে হউলিয়া মুবারক অবয়ব গঠন সেটা কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত কারণ হাদিস শারীরিক গঠনগুলো আসেনি তো হাদিস বলেন না ওগুলো হাদিস বলছেন ওগুলো কলও না না আর অনুমোদনও না কিন্তু তো অধিকাংশ হাদিসগুলি যেহেতু এরকম তিন কল ফেল তাকরির সেই জন্য এতটুকু সাধারণ মানুষকে বোঝানো হয় কিন্তু যেগুলো নবী সাল্লি সাল্লামের খাল সৃষ্টিগত বিষয়ের সঙ্গে সম্পর্কিত নবী সাল্লি সাল্লামের কদ কেমন ছিল তিনি অনেক লম্বা ছিলেন না মেটে ছিলেন মোটা ছিলেন না একবারে দুগলো পাতলা ছিলেন না মাঝারি সাজের ছিলেন নবী সাল্লাহ আলি সাল্লামের দাড়ি কেমন ছিল ঘনও ছিল না পাতলা ছিল লম্বা ছিল ইত্যাদি চুলগুলো একবার সোজা ছিল না আফ্রিকানদের মতে একেবারে ঘুঁঘর ছিল না মাঝামাঝি ছিল একটু ঢেউঢেউ কত দিক রয়েছে হুলিয়া মোবারকের সামাইলে তিরমিজি যারা তিরমিজিতে পড়াছেন তাতে পাবেন হাদিসগুলো বেশি ছাড়া ছড়ি ছিটি অনেক হাদিস রয়েছে তো নবেশাল্লামের সাথে যে সৃষ্টিগত বিষয়গুলো সম্পর্কে সেগুলো কিন্তু হাদিস আর খোলকুন খলক হোলক জমা আখলাখ नबी सर चारित्रिक विषय नबी सल्लम हाँ की हसीि मुखे कथा जखनी देखा जो उबे सें इब्तीसम मुसकी हिसे कथा नबी करीम सल अल्लमे विभिन्न जखलाखे दिक्की रही है नबी सल्लम जीवने प्रतिशोध नी तब्ला हक नष्ट करना हिले নবীকার কাউকে মারেননি না স্ত্রী না দাস দাসী না কোন ছেলে মেয়ে কাউকে মারেননি না তি কাউকে মারেন আখলাক এগুলো হাদিস হাদিস না তো তাহলে ব্যাপক অর্থে আজকের থেকে মনে রাখবেন যে ব্যাপক অর্থে হাদিস হচ্ছে নাবিস ফেল তাকরির এবং ভাই সিরাত সুরত বলেন আর না হলে খালকুন অকলোকন বলেন তো রসুল্লাহ সালাইসাল্লামের হাদিস মারফু হাদিস এগুলো মৌকুফ সাহাবাই কেরমের কল অথবা ফেল সাহাবাই টাকরি চলবে না তখন কিন্তু কারণ সাহাবাই কেরামরা যদি কোনো একটা ভুল কাজের ওপর হ্যাঁ চুপ থাকেন এটা কোনো শরীয়ত না কারণ তো চুপ থেকে যেতে পারেন হইতে পারে বিভিন্ন কারণে কিন্তু নবিয়ে করিম সাল্লাহিস্লাম একটা ভুল কাজের উপর চুপ মোটেই থাকবেন না কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে মোবাইল লেখেন রসুল তিনি দূত তিনি তার উপর ফার্জে আইন ছিল কিন্তু সাহাবাহামদের উপর ফার্জে কিফাইয়া ছিল আমাদের অলামাদের উপর ফার্জে কি সবটাই কথা আমাদেরকে বলতে হবে কোন একজন ভাই কোন একজন আলেম বললেই হলো আর তাও বলতে পারলে যদি না পারে তো তিনটা স্তরও আছে জানছেন অন্যায়ের ইনকারে মনকারের অন্তর থেকে ঘে না একটা স্তর আছে এখানে তুমি নিরুপায় বলাও সম্ভব এই জন্য সাহাবা মৌকু হচ্ছে আর যদি উক্তি হয় তাবেই কর্ম হয়তো ওটাকে কি বলে মোস্তাল হাদিস ওসুল হাদিস কোথায় এলেম হ্যাঁ আমার কাছে ক্লাস করেছেন একসময় মুস্তাদিস পড়েছিলাম তো করেছিলেন বলেছেন মাক্ত মানে আজকে মনে থাকে মারফো আর মকুফ আর মাক্তি তবে তাবেই যদি কোনো কথা বলেন তো একবারে ফেলে দেওয়ার মত নয় আবার অন্ধকার গ্রহণ করার নাই দেখতে হবে যে সেটা রসুল্লাহ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয় সাহাবাই কেরামদের কোনো উক্তির বিপরীত নয় তাহলে মহাফেদন অনুকূলে তখন তার গুরুত্ব আছে অবশ্যই কারণ তার সাহাবাই কেরাম থেকে শিখেছেন তাদের শিক্ষার আর পরবর্তীকালের পরবর্তীকালে আইমাই কেরামাদের শিক্ষাতে অনেক পার্থকরেছে যত জামানাজ আছে তত যুগ যেহেতু এই বিষয়ে কোনো মনে রাখতে হবে তো এই তিনটে তারপরে বলা হয় তবে তাবে না তখন আর বলা হয়নি যে একটা কোনো নাম আছে এই তো চলেন তাহলে আসার সম্পর্কে বলছেন হাদিস সম্পর্কে বলছেন ওয়াইজ আসামে তার রাজ এমাম আল হাসান বারবাহ বলছেন যখন তুমি কোনো মানুষের কাছে শুনবে ইয়াত আনফিল আলাল আল আহার আসার বহু বচন আসার হাদিসের কয়েকটি নাম রয়েছে হাদিস হচ্ছে প্রসিদ্ধ নাম যদি হাদিস কোরআনকে ফোকাহের ভাষায় সন্না আবার অন্য জিনিস তো হাদিস এটা প্রসিদ্ধ আর একটা নাম আসার এটা এখানে আসলো বহু বচন হচ্ছে আসার কিন্তু আমাদের বুঝে না মাসুর আনিল্লা সেটা আল্লাহ মনকুল মাসুর মানে মনকুল হোসেরা মানে নকলা আরবি বর্ণিত হয়েছে আল্লাহ থেকে বর্ণিত হয়েছে আসার হয়ে গেল তৃতীয় নাম হাদিসের খবর জি চতুর্থ নাম বললে সন্না সরান হবে না তখন সন্না মানে হাদিস এটা রসুল্লাহ মারফু মকত এগুলো কিছু কিছু সামান্য পার্থক্য করা হয়েছে সূক্ষ্ম পার্থক্য কিন্তু যদি সংক্ষেপে বলা যায় তাহলে এগুলি হচ্ছে मोतारा देशब्द जी तो जो मानुषर का शनि हादिसर ओपर आप दोस्टी खुजा आघातरा जान तान अस्त्र दिए वर्षा बल्लम दिए क्यों जो का आघात रोमी আঘাত যদি করে যেমন মুনকারিনে হাদিস তাহলে করন এর হাদিস পুরোপুরি অস্বীকার করে এরকম সহি সহি হাদিস যদি বিভিন্ন গোড়ামের কারণে তাসবের কারণে কোন একটা পক্ষ নিয়েছে সে যে কোনো পক্ষ নিয়ে কোন তার বুজুরুগ তার পক্ষ নিয়েছে অথবা সে মজাহের একবার অন্ধ মতো আছে মোকাল্লি যেটা নিন্দনীয় বর্জনীয় মজহাবের এলএম থেকে উপকৃত হইতে হবে এলিম শিখতে হবে আমরা এলিম শিখেছি সেখান থেকে ফেকের কেতাব থেকে কিন্তু ফেকের অন্ধ হয়ে যাওয়া এটা যায় যে কারণ মানুষের ইস্তিহাত যেমন আমাদের আলোচনা ইস্তিহাত আমি আমাদের ভুল থাকতো আর ভুল থাকবেই মানুষ ভুল থাকবে কোনো মানুষ পূর্ণ নয় একমাত্র রসুল্লাহ সাল্লাহি ছাড়া রসুলসাল্লামের জন্য বলছি রসুল্লাহ সালামের যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে তাহলে কি হতো সংশোধন করে ওই নাজার হতো কিন্তু আমার সারা জীবন চলে যেতে পারে কোনো মাসলায় আমার ভুল থেকেই গেল হইতে পারে আমি সংশোধন করলাম না আর আল্লাহ তৌফিক দিলেন না হইতে পারে না অবশ্যই হইতে পারে তাই হয়েছে সবার ক্ষেত্রে তো কেউ যদি এই এইরকম দোস্ত্রুটি খুঁজে যে কোনো রকমের হোক না কেন শুধু আহলে কোরআন নয় আহলে কোরআন তো পুরো হাদিস অস্বীকার করে আংশিক হাদিস অস্বীকার করে অথবা আজকাল অনেক জাতীয়তাবাদী আছে আরবদের মধ্যে ইদানিং একটা ফেতনা শুরু হয়েছে কিছু আরব যারা সেকুলার ধর্ম নিরপেক্ষ তাদের পক্ষ থেকে আক্রমণ যে ইমাম বুখারি যেহেতু অনারব ছিলেন সুতরাং বুখারির মানকে তারা হালকা করার জন্য বিভিন্ন লেখালেখি করেছে এই এক বছর মধ্যে এগুলো বড়ো এগুলো সন্দেহান করে দাও মানুষকে যে আঘাত করছে নাস্তিকরাও হইতে পারে যে কোনো স্তর হইতে পারে আংশিক হইতে পারে একটি দুটি হাদিস জন্মদি হাদিস অস্বীকার করেছে সাল্লা সুলাত এর হাদিস সহিব ওখারিত রয়েছে ইব্রাহিম আলী সাল্লামের অস্বীকার সরাসরি অস্বীকার করেছে এরকম অনেক হাদিসের ক্ষেত্রে সে তারপর হাদিসের সহিফের বিষয়টিকে একেবারে হালকা করে দিয়েছে সে কথা লিখেছে তার কিতাবে তফিমাত বা অন্য অন্য কিতাবে আমি কিতাবের পিস্টার নম্বর দিয়ে আলোচনা করেছি ওগুলো আলোচনায় সেটি কার যাচ্ছিলেন যদি এমন কেউ করে তাহলে তার সম্পর্কে আমাদের অবস্থান কেমন হবে আমরা কি ধারণা রাখবো সে কেমন করে রদ করে টেনে যে কোন রকম করে হাদিস এটা জবাব দাও কাজ হচ্ছে হাদিসের তাবিল করে জবাব দেবা। কিছু না পেলে করে দাও যখন উল্টো হচ্ছে তখন দেওয়া করে দাও এরপর যদি অথচ মনসুখের জন্য কিছু আওয়য়েত আছে মনসুখনী বলেছেন প্রথম দিকে এরকম হয়েছে আর তারপরে এরকম হয়েছে যেমন মতার ক্ষেত্রে মোতার বিয়ের ক্ষেত্রে আছে আর এরকম অনেক মশাইলের ক্ষেত্রে আছে সে হাদিস ছাড়া অন্য কিছু চায় হাদিসের কথা বলেন আরে আমাদের পিব কি বলেছেন ওটা বলেন এই বিষয়ে কি বলেছেন হ্যাঁ সৈয়দ কুতুব কি বলেছেন যদি এরকম পারে ইয়িদ গরাল আসার আসার ছাড়া অন্য কিছু অথবা যুক্তি নাকলের উপর আকলকে প্রাধান্য দেয় ওদেরকে আকলানি বলা হয় আরবি আকলানি আমাদের ভারত মহাদেশ অনেক আকলানি পয়দা হয়েছে এখন অনেক আছে যারা বিবেককে কোরআন প্রাধান্য দিয়ে থাকে বুঝবেন সর সৈয়দ যিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ইংরেজ আমলের অনেক বড় খেদ মত তিনি মুসলিম জাতির জন্য দিয়েছেন একটা বিশ্ববিদ্যালয় রেখে গেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় জানেন ভারতের কত বড় বিশ্ববিদ্যালয় আর কত মুসলিম ছেলে সেখান থেকে অনেক উচ্চশিক্ষা লাভ করেছে দেশ বিদেশে অনেক দেশের ছেলেরা সেখানে পড়াশোনা করে তিনি অস্বীকার করেছেন মুসা আলী সাল মোজিজা ফেরাউনার মোসা মুসার যে সাগর পারভার আনবিয়া সাকাল বাহার ফান ফালাকা ফাঁকান করলো ফির কিনকা তৌদিল আজিম বলছি এটাই ছিল টাইড এক বুঝেন ইংলিশ বুঝেন না জোয়ার ভাটা আবার কিছু কিছু এরকম আছে লেখক যার্ন মেরাজ মেয়েরাজ মেয়েরাজি ও রুহেহি সব আল্লাহ এটা অস্বীকার করেছে বলছে স্বপ্নযোগ হয়েছে সব অসাধারণ কিছু হইতে পারে স্বপ্নে তো আরো কেউ দেখে নিতে পারে। যে আমি সাত আকাশে চলে গেছি এমন কোন দলিল আছে বাধা আছে যে কেউ সাত আকাশে চলে গেছে স্বপ্নে এটা অসম্ভব না কিছু না তাহলে অসম্ভব কি দেখলেন তাহলে অথচ আল্লাহ আয়াত রবি আল কুরা বড় বড় আয়াত নিদর্শন আল্লাহ দেখেছেন তিনি সুবাহানুভান সুভান আল্লাহ এমনি বলা হয় অসাধারণ কিছু ঘটছে ঘটতেছে এই নৈশ ভ্রবণের ইসরার মেয়েরাজ সব নেই তাহলে বিভ্রান্তি এগুলো যে কথা লম্বা হয়ে যাচ্ছে কিতাবের একটা জায়গায় আমাদের পৌঁছিতে হবে এখন সংগ্রহ করছি কেউ যদি আশারকে অস্বীকার করে খণ্ডন করে ফত্তাহেমু আলাল ইসলাম তার ইসলামের ওপর তুমি ইসলামকে তুমি অভিযুক্ত করতে পারো তার ইসলামে দোষ আছে তার মানে সঠিক ইসলামের সে অনুসারী নয় এবং নতুন কোনো মতবাদ পথ মত নিয়ে এসছে অর্থাৎ বেদাতি সেখ আর সন্দেহ করবেন না হাওয়ান সাহেব সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী এবং সে বেদাতি হাদিস এর কে কি বললাম হাদিসটি হাদিসের এই কায়দা কান হতে পারে এটাই করেছে তো সন্ধেহান করেছে হতে পারে যে মহাদিস কায়দা কানুন যেটা সহিফ আর যেটা জয়ীফ সেটা হতে পারে সহিবান সন্দেহ পড়ে যাবে মানুষের ইসলামের সেরা তিন এদিকে নয় দিয়ে গাড়ি যে রোডে চলছে ওই দিকে ঝুঁকে গেছে ওদিকে মমতা দেশে এখন মুসলিম শাসক সম্পর্কে করণীয় আমাদের এবং ভূমিকা অবস্থান ও আল্লাম আরো জেনে রাখো সুলতান এসু ফরিজ্লা মানে মহান আল্লাহ রবুল আলমিনের ফরজ সমূহের কোন ফরজে ঘাটতি করতে দেয় না অর্থাৎ জালেম যদি জুলুম করে সেই আপনার উপরে যা ফরজ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনি ঘাটতি করবেন যে এরকম করছে সুতরাং জঙ্গি রেতে এটাই শিখিয়েছে বোঝা গেছে কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে অথচ দেশের আইন কিন্তু মেনে চলছে রেড সিগনাল মানে যে কোনো দেশে অমুসলিম দেশে কেউ রেড সিগন্যাল মানছেন আপনি মুসলিমও শাসকও নয় তারপরে সেখানে মানছেন আপনি ও জঙ্গিও যদি যায় পশ্চিমা দেশে বা পূর্বে মুসলিম দেশে তো সেখানেও তাকে হ্যাঁ ট্রাফিক রুল যেগুলো রয়েছে ট্রাফিক আইন রয়েছে সেগুলো মেনে চলতে হবে চলছেও চলছে না কিন্তু এক জঙ্গি যে আপনার পৌঁছে গেছে সেই জন্য চোদ্দশো বছর আগে স্রষ্টি করে বিরুদ্ধাচরণ করে কোন সৃষ্টির আনুগত্য না বাপের না মায়ের না ওস্তাদের না কোন না কোন শাসকের কারণে এর নামাত আতফিল মাহরুফ মাহরুফ ভালো কাজে ভালো কাজ সব সর্বনিম্ন ভালো কাজ হচ্ছে জায়েজ কাজ সর্বনিম্ন ভালো কাজ হচ্ছে জায়জ কাজ আপনার কোনো বন্ধু যে বলে চলেন ভাই এটু যাই আজকে সমুদ্র বিচে যাই আপনাদের খাওয়া দাওয়া করাবো ফরজও নয় শোন না তো মোস্ত হব না জায়েজ তাই না মো বাহ যাও না যাওয়া সমান ঠিক কিনা আনু করতে করতে পারবেন না পারবেন না যে ভাই তোমার এইসব কথা শুনিনি কোরআন হাদিসে নেই সমুদ্র বিচে যাও কোন হাদিসে নাকি এটি মারুফি তো আল্লাহর ফরজে ঘাটতি করার অধিকার দেয় না যে জালেম জুলুম করছে সেজন্য আমি আমি আমিও উল্টাপাল্টা কাজ করবো না তোমার কাজ তুমি আদায় করো আর আল্লাহর কাছে তোমার হকটা আছে অন্য হাদিস হাদিস রয়েছে যে জালেম শাসকদের হকটা তোমার যে দায়িত্ব আছে সেটা আদায় করে দাও আসাম স্বর্ণ এবং মানব আইন কানুন বৈধগুলি আর তোমার প্রজ্যাচার করছে এই নিচ্ছে সেই নিচ্ছে লুটে খাতে শোষণ করছে ন্যায্য অধিকার পাচ্ছে না যোগ্য ছেলে আমার তার যোগ্য তার উপর চাকরি পাচ্ছে না ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে ও সরুল্লাহ আল্লাহ তোমাদের হক আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাদেরটা আমাদেরকে তো তোমাকে অন্যদিক থেকে আল্লাহ দেবেন চাকরি না দেবে অন্যদিক থেকে আল্লাহ দেবেন আল্লাহর কোনো ফরোজে ঘাটতি করতে দেয়ের জুল্লি ইফতার দাহাআানি নবী সালাম যা আল্লাহ ফরজ করেছেন তার নবী সাল্লাহ আলি সাল্লামের জবান মুবারকের মাধ্যমে যা ফরজ কোরআন শুন নাই নবীসাল্লামের জবান মুবারকের মাধ্যমে মানে কোরআনের মাধ্যমে আর হাদিসের মাধ্যমে মাধ্যমে তারপরে বলছেন যে এখন প্রশ্ন উঠে জুলুম করছে যে এত জুলম অত্যাচার করছে আর এত রকমের তারা ভোগবিলাস করছে দেখেন না তাদের জীবনযাপন মানুষ খেতে পায় না মানুষের মানে সর্বনিম্ন যে অধিকারটা আছে একটা ভিটে মাটির দরকার একটা বাড়ির দরকার মাড়ি নেই ঘর নেই রাস্তায় মানুষ বসবাস করছে কাজ নেই কর্ম নেই লেখাপড়া করে কিচ্ছু নেই বেকার সমস্যা শেষ নেই আর ওদি এদের এদের বাজেট একটা কোথাও যদি সফর করে কত রকমের জুল অত্যাচার সব দিক থেকে সমস্ত টাকা কোথায় চলে যাচ্ছে কোনদিন এই টাকা ঘুরে আসবে না তাদের তাদের বাড়িতে তাদের দেশে আসবে না নিজেও পাবেনা না দেশ পাবে না বাকি না খেয়ে মরছে এত অত্যাচার করছে তারপরেও তারপর আমরা ঠিক ভাবে তাদের হকাদী করব বলছেন জৌরহ আল্লাহ করেছে তার আল্লাহ এবং তোমার তার সাথে এই যেন নফল কে কি বলা হয় ততা আলী আমাকে বলেন তখন খামসাল পাঁচ অক্টো সালাত প্রতিদিন রাতি এইটাই ফরজ করেছেন হাল আলী গায়ে রাহুল না এছাড়া আর কিছু আছে আল্লাহ ইনতা তবে তা ও যদি করো মানে অফর তাহলে বাকি ফরত ছাড়া অতিরিক্ত যেটা তা তো মানে অতিরিক্ত করলে নেকি না করলে তেমন গোনা নেই কিন্তু তার মানে এই নয় যে সন্নতগুলোকে এত হালকা মনে করবে সন্নত আর গুরুত্ব রয়েছে তার মধ্যে বিশেষভাবে ফজরের সন্ন্যতের আরও বেশি গুরুত্ব রয়েছে হাইরুম মিনার দুনিয়া ফিহা। আর তারপরে তার চেয়ে বেশি গুরুত্ব বা তার মতই গুরুত্ব ভেতরের রয়েছে যদিও সেটা সঠিক মধ্যে অজেপ নয় ইতালা মাস্লা রয়েছেন তোমার শাসকের সাথে কি করা ভালো কাজ করা স্বেচ্ছাসেবকরা কি করে আরবি মানে সহযোগী মো তার মানে হচ্ছে সহযোগী শাব্দিক অর্থ ব্যবহার করছে ওটা কাছাকাছি শব্দ কিন্তু মতাত সূক্ষ্ম শব্দ হচ্ছে মতাত হচ্ছে রেজাকার ফার্সি উর্দুতে রেজাকার আর বাংলাতে হচ্ছে সেবক আর ইংলিশে হচ্ছে ভলেন্টিয়র এই রেজাকারটাকে বাঙালি আর দিল রাজাকার বানিয়ে আর এইটা হয়ে একটা বড় গায়াল আর গাদ্দার গাদ্দারের অপর নাম হচ্ছে রাজাকার কেন কারণ তারা বাঙালি হওয়া সত্ত্বেই বাঙালি হওয়া সত্ত্বে স্বেচ্ছাসেবক মূলক কাজ করেছিল পাকিস্তানি সাথে সেনাবাহিনীর সাথে যার তাদের আসলে রেজাকার শব্দটি আর আর রেজা মানে সন্তুষ্টি কার মানে কাম যে সন্তুষ্টি চিত্তে কাজ করে সন্তুষ্টি চিত্তে যে কাজ করে স্বেচ্ছাসেবক এই যে স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় যে সেবা করে আর নামটা কোথায় গিয়ে পৌঁছে গেল রাজাকার হয়ে মির্জাফরের আগে মির্জাফর বললে কেউ ভাবত না যে মির্জাফর অপর নাম হচ্ছে গাদ্দার মানে মির্জাফর মানই হচ্ছে গাদ্দার এখন তাই না ওইরকম বলছে তোমার স্বেচ্ছায় ভালো কাজ করা অবির মা সরকারের সাথে বা শাসকের সাথে তোমার নেকির কাজগুলি তামুল্লাকা পূর্ণ হইতে হবে তোমার জন্য এই নিঃশাল চাইলে তুমি তোমার কাজ পূর্ণ করবে আর তোমার কাজে তোমার করণীয়তা যেন ঘাটতি না থাকে আল্লাহর কাছে তুমি যেন জিজ্ঞাসিত মশউল না হয়ে যাও তুমি এমনটা কেন করেছিলে কেন অস্ত্র ধারণ করেছিলে কেন মানুষকে পরিচিত করে রাস্তায় নামিয়ে দিয়েছিল আর বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আর এই জ্বালাও পোড়াও করিয়েছিলি আর তারপরে তুমি সামলাতে পারো তুমি মানুষকে এই গরম গরম বক্তব্য দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে এই যে জনগণের বাস পুড়াইল তো এই আপনার রেল লাইনকে ভেঙে ফেলে দিল আর তারপরে মানুষের যে ভোগান্তি এইসবের হিসাবকে দিবে আল্লাহর কাছে ফেসে যাবেন আপনি খালি ফাঁসবে সরাসরি গিয়ে যারা এসব করেছে তারা নয় পিছনে যারা কাজ করছে প্ররোচনামূলক যারা আগুন ঝরা ঝরা অগ্নি বক্তব্য করেছে তারা আগে তো বিষয় নয়। শুধু আগুন জ্বালিয়ে না ঠান্ডা রাখার ব্যবস্থা আপনি কোথাও লুকিয়ে গেলেন গিয়ে আয়সা আরাম করছে। চলবে তো সরকারের সাথে কি করতে হবে উদাহরণস্বরূপ বলছে আল জামাত জামাতবদ্ধ থাকতে হবে আমার দেশ হ্যাঁ সুতরাং দেশের স্বার্থে আমরা সবাই এক দেশের নাগরিক এবং শাসকরা সবাই এক এটা হচ্ছে জামাত এই জামাত মানে কোনো সাংগঠনিক জামাত নাই এটা বুঝতে অনেকে ভুল করেছে তারপরে একটি উম্মাতে মুসলিমাকে কত কত সংগঠনে বিভক্ত করে ফেলেছে জামাত হচ্ছে দেশে দেশের রাষ্ট্রীয় জামাত সারা পৃথিবীর আসল ছিল সারা পৃথিবীর একটি খেলাফত কিন্তু সেটা যুগ চলে গেছে আর সম্ভব নয় হয়তো বা নেই আর ছিল একসময় ছিল না খোলাফাদা আশেদিনী যাওয়া মুসলিম রাষ্ট্রপাটি ছিল তারপরে ওমাইয়াদের যুগে ১৩২ পর্যন্ত একটাই ছিল আব্বাসীদের যুগে প্রায় একটাই ছিল তারপরে শুরু হইল ভারতে মোগল তো এখানে তারপরে স্পেনে আবার আলাদা এইরকম হইল জি হ্যাঁ ওসমানী যুগেও একাধিক ছিল যদিও উসমানী খেলাফতই বিশাল খেলাফত ওটা একটাই মনে করত কিন্তু তারপরে ছোটো খাটো উসমানী খেলাফতের আন্ডারে ভারতের এরা ছিল না মোগলরা ছিল না বা শের শাশুড়ি ছিল না ঠিক না। তো তখন ওলমারা বড়ো বড়ো ছিলেন ফতোয়া আলমগিরি লিখা হয়েছে ভারতে বসে বাদশাহরঙ্গজেবের নেতৃত্বে কেউ ফতোয়া দেয়নি যে সারা পৃথিবীর মুসলিমদের একটাই দেশ অফর সুতরাং এই মোগলদের চলবে না এটা বলেছেন তা বলেন সুতরাং তারপরে ইংরেজরা আমাদেরকে এমন টুকরো টুকরো করলো যে এক একটা ডিস্ট্রিক্টের দিস একটা ডিস্ট্রিক্টের দিস দিল ভাগ করে আমাদের দেশ তো মেলা কতটি আঠান্ন না তার বেশি পৌঁছে গেছে হয়তো দেশ মেলা কিন্তু গোসা ওনকা গোসা ইসাই নবী সাল ভবিষ্যৎ বন্যার পানিতে ভাসমান যে খড়কুটো ওইরকম হচ্ছে উম্মাতে মুসলিমের অবস্থা দুর্বর আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন জামাতবদ্ধ হইতে হবে যথা যথাস এটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত আর আরেকটা জামাত হচ্ছে জামাতুল মানহাজ। আকিদাতে আল মানহাজের জামাত এটাতে সারা পৃথিবীর সমস্ত কোরআন সোনার অনুসারী আকিদার মানুষ যারা নির্ভেজাল কোরআন সোনা মানে সাহাবাহ তরিকাই তারা একটি জামাত তাদেরকে চেনে না চেনে না তাদের ভাষা বুঝে নান না বুঝেন সারা পৃথিবীর সমস্ত হচ্ছে আহলুসন্নাতে জামা জন্য ওদের নাম জামা তারা সন্ন্যতের অনুসারী বেদাতি নয় এবং না কেন এর যে রাষ্ট্রের সাথে কোন জুমাত এবং জুমা পড়তে হবে শাসকদের সাথে একসময় শাসকরাই জুমা পড়াইতো জুমার খুদ্ তারাই পড়তেন পড়তে হবে যতই ইসলাম হোক না কেন জুমার খুদ্ এমামতি করছে আপনার যুগে পুরোটাই ছিল করত। শুধু তার মসজিদ ও বাসরাতে নয় বাসরায় নয় মেনাতে প্রখ্যাত সাহেব আবদুল্লাহ জীবদ্দায় হজের মাঠ আছে দেরি হয়ে যাচ্ছে জোহরের সালা তাদের করছে না আরামসে ঘুমাচ্ছে আর তারপরে ওই বকমিলাসীরে যেমন হয় কেউ উঠায় সাহস করে যা জাগায় কে ঘুমাচ্ছে গিয়ে বললেন আপনি যদি সন্ন্যতের অনুসারী হতে চান তাহলে তারা তো এই তাদের করেন সময় পার হয়ে চলে যাচ্ছে এই হক কথা সাহস কার থাকে হাজামি এত বড় জালেম হত্য সাহাবীর গায়ে হাত দিতে সাহস করেনি আরেকটা হচ্ছে সালাতের জামাত একটা হচ্ছে জামাতবদ্ধ জিন্দি আরেকটা হচ্ছে মুসলিম শাসকের সাথে জামাত করা মুসলিম শাসক আপনার এমম যদি নিযুক্ত করে দেবে মক্কানামে সরকার এমন নিযুক্ত করেছে যে কোন তরিকার যদি করে আপনার অধিকার নেই কিন্তু আপনি সেখানে বের হতে পারবেন না বল জেহাদ ও তাদের সাথে জেহাদ করা যদি জেহাদে ডাক দেয় তাহলে ডাক দেওয়ার অধিকার সরকারের কারণ সরকারের কাছে দেখার ব্যবস্থা আছে ডিফেন্সের ব্যবস্থা আছে কোন অন্য কোন দলের আমির আর কোন মুফতি আর এসব আলেম নয়ুল তো আতিফা সারে ফি হি এবং প্রতিটি নেকির কাজে সরকারের সাথে শাসকের সাথে তুমি শরিক হও যে কোনো জনকল্যাণ কাজ আরে রিলিফ এর কাজ সরকার করছে ঘোষণা করছে যে সবাই যা পারেন দান খায়াত করেন আমানতের সাথে গরিবদের কাছে পৌঁছানো হবে করেন সহযোগিতা করেন আপনি জনকল্যাণ মূলক কাজে ফাশা ফালাকা নিয়াত তোমার নিয়ত তোমার কাছে তোমার নিয়ত তোমার কাছে ওয়াইদার আয়ত রাজা আলা সুলতান আর যদি কোনো ব্যক্তিকে দেখো যে আনুগত্য না করে সরকার হিতাকাঙ্ক্ষী না হয়ে সরকার হৃদায়তফিকের দোয়া না করে সরকার ভালো হোক নেব দোয়ার না করে বদ্ধ যদি করে দা আর সেলা হারফে যার যদি লাম আছে দা আলাহু তো নেক নেকা আর দা আলেহে মানে বদ্ধ করে তো আরবি গ্রামার না যে নাকি আরবি বলে যদি বলে শেখ ওদু আলাইয়া তাহলে কি হয়ে যাবে আমার বদ্ধ হবে না লি দোয়া করেন যখন কোন মানুষকে দেখবে যে এদু আলা সুলতান শাসকের ওপর বদ করছে যে দোয়ার অর্থ থাকলো না আলাইসে এসে যেন বদয় হয়ে গেল দায়ে মানে দোয়া করে নেকোয়া বদা দুটাই হয় কিন্তু এখানে আলা আসলে বদুয়া আর লাম আসলে বদুয়া দেয় অভিশাপ দেয় ধ্বংস হোক সরকার ধ্বংস হোক এই নেতা ধ্বংস হোক এই চেয়ারম্যান ধ্বংস হোক এই এমপি না না এই দোয়া তে নেই তাকে ধ্বংস করে আপনার লাভ কি না খুব গুরুত্বপূর্ণ কথা হাইয়াতে খাবার গলামার বড় একজন আলিম এখন শেখ সাদ শাশুড়ি আর বাদশার উপদেষ্টা বর্তমানে উনি বলছিলেন যে কেউ যদি জুলুমও করে আপনার উপর আমাদের উপর জুলুম করছে না অনেক সময় বিভিন্ন কেউ গাল দিয়ে জুলুম করেছে কেউ টাকা পয়সা মেরিনে জুলুম করেছে করছে না যদি ধ্বংসের দোয়া করি যে আল্লাহকে ধ্বংস করে দাও আমার ফায়দাটা কী হইল টাকাটা পেলাম কি কারো কাছে পাবো টাকা আর দিচ্ছে না বড়ই বাড়াবাড়ি করছে তাহলে ওর ওর ধ্বংস হয়ে ওর দোয়া করলাম আর ধ্বংস হয়ে ধর হয়ে গেল দোয়া কবুল হইয়া গেল আমার আল্লাহটা একটু ঠান্ডা মেজা যে বুঝেন রাত্রে তুমি হয়েছে ধ্বংস তো হয়েছিস তুই বুঝলেন না বুঝলেন না বুঝেন ভালো করে কিন্তু কিন্তু যদি দোয়া করতাম যে আল্লাহ তুমি তাকে হেদায়ত করে দাও এক আরেকটা দোয়া সুন্দর দোয়া আমি করিয়ে দোয়াটা সেই জন্য বলছি আপনাদের আল্লাহ তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা কর। তার কল্যাণ দান কর অকল্যাণ থেকে রক্ষা কর। পজিটিভ নেগেটিভ তার কল্যাণ প্রত্যেকের কিন্তু কল্যাণ আছে খারাপেরও কল্যাণ হতে পারে আপনার কখনো চোট পারে। গ্রামে যদি কোনো রকমের ওই রকম ধরনের জুল অত্যাচার হয় সেই সময় কিন্তু আমাদের মতো লোকেরা বেরোতে পারবে না কারণ জীবনে অস্ত্র ধর অভ্যাস নাই খালি এলিম শিখার এলেম চর্চা করে অভ্যাস আছে কিন্তু চোট ডাকা ঠিকই পারবে পারবে না পারবে না তো এমন দুর্দিনে কখনো চোর ডাকাতো কাজে আসবে হবে ডাকাত তাড়াইতে তো আল্লাহ তাদের কল্যাণ দান করো আর অকল্যাণ থেকে হেফাজত করো আল্লাহমিন রহিম এই দোয়া কোন হাদিসের দোয়া নাই কিন্তু খুব ব্যাপক এটি আল্লাহ এদের কল্যাণ চায় আর এদের অকল্যাণ থেকে আশ্রয় চায় ভালোটা দেও মন্দটা তার দিকে ফিরিয়ে দাও মন্দ থেকে আমাকে রক্ষা করা আমি রক্ষা হয়ে গেল আমি ভারটা পেলাম কত সুন্দর ফায়দা হইল এগুলো হচ্ছে কি ঠান্ডা মেজাজে দিন বুঝে আমল করা আর একটা হচ্ছে আবেগী হয়ে বদুয়া দাও আবেগ হবেন না বিবেকি হবে যদি কেউ জালেম শাসকের দোয়া করে ফাঁয়াল বদুয়া করে ফাইলাম জেনে রাখো আন্নাহ সাহেব হাওয়া সে কুপ্রবৃত্তির অনুসারী সে কুপ্রবৃত্তির অনুসারী ওই দ্বারাই তার রজ আর যদি কোনো মানুষকে দেখো ইয়াদ উলি সুলতান শাসক এ যে থেকে দেখেন এবং সলের চাইতে ভালো হচ্ছে মুসলেহ দেখেন সলেহ কখনো কখনো আল্লাহ ধ্বংস করে দেন মানে যে নিজের নেক কিন্তু অন্যদেরকে নেক বানাবার চেষ্টা করে না আর মুসলেহ যদি থাকে কখন আল্লাহ ধ্বংস করবে না কোরআনিকেরিমে আছে আয়াত কে পড়তে পারে আপনার কাছাকাছি কোন জনপদ কে কোন দেশকে কোন গ্রাম কে আল্লাহ ধ্বংস করা নন ধ্বংস করবেন না লেই হলে কাল করা বেজুল মিন জালেম তাদের বেনাবাজি ধ্বংস করবেন না ওহ সেখানকার কিছু লোক যদি মুসলেহন হয় ইসলার কাজ করে দাওয়াতের কাজ চলছে হ্যাঁ ইসলার কাজ চলছে আকিদার সংশোধনের কাজ চলছে মানুষকে সলাতের দিকে ডাক দেওয়া হচ্ছে আখলাক চরিত্রের দিকে ডাক হচ্ছে হারাম কাজ থেকে সতর্ক করা হচ্ছে হালালের জন্য উৎসাহিত করা হচ্ছে তাহলে ওই গ্রামে আল্লাহর গজব নামবে না তাহলে দাওয়াতের কাজে দিনের ক্ষেত মতে তবেলিগের করান শোনা তবেলি হইতে হবে তার কত বড় বরকত ধ্বংস করবেন হাদিস আছে আজাবের কথা আর কি আমাদের আমাদের কি কি ধ্বংস করা হতে পারে আমাদের কি কি হাল্লা করা হবে অফিনা সালেহন অথচ আমাদের মাঝে সালেহিনে লোকের আছে গ্রামে অনেক নেক লোক আছে মুসল্লি আছে সহিদার লোক আছে चेस्टा करब्बी मुसलिहिन के ध्वस कर বলছেন যখন দেখিবে যে কোনো ব্যক্তি শাসকের না জন্য দয়া করেছে কি সে বিশ্বাল্লাহ যে শাসকের সংশোধন হয়ে যাক আল্লাহ সুজা করে দাও শাসকদেরকে তাদের জুলমের অবসান ঘটাও আল্লাহ এই জুলমকে দূর করো এবং তাদেরকে নেখাই আদান করো তাদেরকে নেখর তৌফিক দাও ইত্যাদি ইত্যাদি ভালো ভাষায় এমন ভাষায় দিবেন না যে ইশারা ইঙ্গিত আঘাত করছেন আবার আপনার উপর আঘাত আসতে পারে ফালাম আলম জেনে রাখো আল্লাহ সাহেব ওসন্না ইনশাল্লাহ তাহলে জেনে রাখো যে সে হচ্ছে সন্ন্যতের অনুসারী আল্লাহ চাই। অনুসারী যে শাসকের মঙ্গলের জন্য দোয়া করে কারণ দেশের মঙ্গল চায় আয়াজ তার উক্তি রয়েছে তিনি কি বলেছেন লব কান আলী দাওয়াত আমার যদি এমন কোন দোয়া হইতো অনির্বায় দাতজাবা আমার দোয়া যদি কবুল তো নিশ্চিত আমি জানতাম যে আমি মোস্তাজাবদ দাওয়া দোয়া করলি কবুল ভাই খুব কমই লোক আছে মোস্তাজাবদাওয়া মোস্তাজাব দাওয়া আমরা ছোটোকালে দেখেছি এমন পরেস গাল্লোক কারো বাড়িতে খেতেন না সন্দের জিনিস খেতেন না এমন পরেজ আমি তখন খুব ছোট ছিলাম ইস্তার সলাথ হয়েছিলো আমাদের এলাকায় ইস্তিস সালাত পড়ে ঈদ ঈদগাহে হয়েছিলো সলাদ ঈদগাহ থেকে বাড়ি যেতে পারেনি একেবারে মুসুলধনের বৃষ্টির সাথে সাথে ওনাকে দূর দূর থেকে তো যাদের যেন হারামের সংমিশ্রণ না থাকে সন্দেহের সংমিশ্রণ না থাকে জি আর আল্লাহ অভিমুখী হয়। হয়ত গুজার মানুষ তার সাথে মানে সব ঠিক আছে আকিদা এবাদত গরিব হোক আর যাই হোক আমি এত টাকার কমে আমি জলশয় আসি না মাহফিলা আসি তো তাদের দুয়াকি করবো বলে হবে যারা এত পয়সা লোভি হবে এত পয়সা লোভি হইলে হয় জি হ্যাঁ তো বলছেন যে আমার যদি জানা থাকতো যে আমার দোয়া রয়েছে যে এই দোয়া কবুল হবে খণ্ডন হবে না মা যে আলদা ইল্লা ফিস সুলতান একটি দোয়া যদি কবুল হয় তো সেই দোয়াটি প্রথম দোয়াটি কার জন্য করবো ফিস সুলতান শাসকের জন্য শাসকের স্বার্থে শাসকের কল্যাণে করব। কেন তার হেকমত পরে বলেছেন এই কথাটির সনদ সহ বর্ণনা করছেন এখন আখবরান আহমদ মুখে বলছেন কালাহাদসম হুসেন মোহাম্মদ তাবারি কালাহাদ মার্দাই আসায় ফদাইল এই মার্দ ছিলেন ওনার নাম বলছেন আব্দুল সাম ইজিদ আবু আবদুল্লাহ সাহেব সাহেব বলা হয় স্বর্ণকারকে স্বর্ণ চাঁদির যারা কাজ করেন খাদাম আয়াদ আয়াদুল্লাহ আলিক তিনি সন্নতের অনসারী তাজসের এমাম ছিলেন আমার এই কথাটা সুফি কথাটা এজন্য জন্য ব্যবহার করলাম না কারণ সুফি শব্দটা অনেকটা বদনাম হয়ে গেছে আজকালকার জামানায় বিভিন্ন আকিদার খারাপের কারণে কারণ সুফিরা প্রায় সিরিপ বেদাতে ডুবে গেছে যারা সুফি ইসমে গিয়েছে প্রায় সব সিরিপ বেদাতে ডুবে গেছে সিরিপ বেদাত মুক্ত সুফি আজকাল খুঁজে পাওয়া মুশকিল কিন্তু প্রথম স্তর একটা স্তর আছে সুফিদের তাসাউফের প্রথম স্তরে যারা ছিল তার অনেক বড়ো বড়ো আইম্মা কেরাম তাদের কোরআন হাদিসের এলেমও ছিল তাকুয়া পরে যারিটা তাজকিয়ান আত্মার পরিশুদ্ধি যেটা ছিল তাদের জিকিরাজগার ছিল সেটা ছিল সোনার অনুসারে বেদাতি নাই যে ইল্লাহ ই জিকির করছে আল্লাহ আল্লাহ জিকির করছে হুহা জিকির করছে আর ছয় লতিফার জিকির করছে আরও এই সব বেদাত শিখাচ্ছে আকিল খরাফা ওগুলো ছিল না হ্যাঁ তিনি হচ্ছেন আল সন্ন্যতের ইমাম তো তাদের কিতাবের নাম পর মানে এই নয় যে তিনি শিয়া ছিলেন তো বলছেন তার এই খাদেম ছিলেন ফোদাইল রহমতুল্ল খাদে ছিলেন দুইশো পঁয়ত্রিশ কবুল হইতো জানতাম যে একটি দোয়া আমার কবুল হবে গায়েব তো কেউ জান না কোন দোয়াটি কবুল আছে আর আমার দোয়া কবুল হবে কিনা আমার বা কোন যোগ্যতা আছে এত বড় এমনদের পরেশগার এত তাওয়াজও ছিল এত হাসারিতা ছিল এত তারা বিনয় ছিলেন যে তারা বলতেন আমাদের জানিনা কবুল হবে না। জানি হবে কিনা জানা নাই আর এখন যদি একটু ভালো কাজ করা শুরু করি তো মনে করি যে আমি যে কি হইলাম আল্লাহ আকবর না না এই জন্য আর এটা আরেকটা রোগ এ দাম্বিকতা মনে ভিতরে অহংকার থাকা হান আল্লাহ পছন্দ করেন আল্লাহ লাই হব্ব মানে কানা মুখুরা লাই হব্ব কুল্লা মুখতালি ফখুর জি তো আমার দোয়া যদি একটি কবুল হইতো সেই দোয়াটি শাসকের কল্যাণে আলী তো আবু আলী আবু আলী ফাস এর ব্যাখ্যা করেন দুয়া একটা কবুল হবে আপনি নিজের জন্য পরিবারের জন্য আপনার কল্যাণের জন্য দুনিয়া খেলাতে জন্য করবেন সরকারের জন্য কেন করবেন দোয়া ঠিক একটা দোয়া কবুল হবে আমি দুনিয়ার যাচ্ছি লাভবান সেটা হচ্ছে সরকারের জন্য দোয়া করা সরকারের কল্যাণের জন্য ইসলামের জন্য তৌফিকের জন্য দোয়া কে লাহ জিজ্ঞাসা করো ইয়া একটু ব্যাখ্যা করুন বুঝলাম না যে সরকারের জন্য দোয়া করবেন আর তারপরে তাতে আমি একা ভালো থেকে ভালো থাকতে পারবো না আপনি যত সুখী থাকেন সব যদি খারাপ হয় আপনার গ্রাম আপনার শহর দেশ সবাই খারাপ শান্তিতে থাকতে পারবেন আপনারা তো অনেক আলহামদুলিল্লাহ টাকা বসে নিয়ে যাচ্ছেন দেশে কিন্তু যাওয়ার পরে কয়দিন পরে মনে হয় জাহান্ন চলে এলো ভাই আর ভালো লাগে না এখানে থাকতে কেন সবাই খারাপ সব দিয়ে খারাপ খারাপ আর খারাপ আর দুর্নীতি অন্যায় অবিচার ভালো লাগে না এসব শির ভেদা থেকে শুরু করে সব কিছু আখলাত নৈতিকতা বলে কিছু নেই আমানত বলে কিছু নেই ওয়াইজাজাফি সুলতান কিন্তু এই দোয়াটি যদি আমি শাসকের ক্ষেত্রে করি সালাহা তাহলে এই দোয়া কবুল যখন হয়ে গেল সে ভালো হয়ে গেল নেয়া গেল উম আব্দুল আজিজের মতো জামানার তিনি একজন খালিফা কিন্তু তাকে খালিফার আশেদ বলা হয়েছে যে আলী রাজিয়াল আনর পরে তাকে স্থান দেওয়া হয়েছে খালিফার আশেদ খালিফার আশেদ মাভিয়া রাজিয়া বলা হয় না যদিও তাকে খেয়ুল মুলুক বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজা তিনি হতে মুসলিমার নিজের বংশের বাঁচতে দেয়নি মেরে দে আমাদের সব তো কেড়ে নিয়ে বাইতুল মালে জমা করিয়ে দিল তার তো সব লুটপাট করে খাচ্ছিল সব শাসক গোষ্ঠী জি তো শাসকের জন্য দখলে শাসক নিয়ে খেয়াল চিন্তা করুন দেশের সরকার যদি সহিদার অনুসারী হয়ে যায় তো মাজারগুলো শেষ হবে না হবে না সিরকের আস্থানা শেষ হবে না হবে না দেওয়ানবাগির আস্থানা আটরসি মাইজ ভাণ্ডের আস্থানা এইগুলো যে কুপুরি সিরকের আড্ডাখানা এগুলো শেষ হবে না হবে না জনকল্যাণমূলক কাজ হবে কি হবে না রাস্তার পাশে পাশে মসজিদ হবে কি হবে না দিনের দাওয়াতের কাজ প্রশস্ত করা হবে কি হবে না চিন্তা করুন তাহলে কত কাজ হবে কিন্তু আমার দ্বারা আপনার দ্বারা কতটাই হবে এই তো এটুকু ব্যাস বলছেন যদি আমি দোয়াটি শাসকের জন্য করি ফাঁসা সে ভালো হয়ে যায় বা তিনি ভালো হয়ে যান তাহলে তিনি ভালো হয়ে গেলেন দোয়া করলাম তো সালাহা তিনি ভালো হয়ে গেলেন তার ভালো হওয়ার কারণে দেশবাসী এব ভালো হয়ে গেল আল্লাহর বান্দার ভালো হয়ে গেলো আর বেলাত দেশেও ভালো হয়ে দেশ উন্নতি করলো দেশে একটা কোনো দুর্নীতি নাই একটা কোনো অফিসার একটা টাকা ঘুষ খেতে পারে না তত্তর করে কাঁপছে যে ঘুষ খেছে বড় বড় ঘুষখর বড়ো বড়ো অফিসার সব আসামের কাঠবাড়ে হাজির সব সোজা হয়ে গেছে কিন্তু যদি ওপর মহল থেকে সবকিছু চলে তো নিচে আপনার গ্রামে ঘুষখোর সব জায়গায় ঘুষখোর সরকার যদি শক্ত হয়ে যায় তাহলে যে কোনো ক্ষেত্রে জমি জায়গার কাজে যাবেন ঘুষ ছাড়া কাজ হয় সব কাজ এমনিতে হবে পাসপোর্ট নিতে যাবেন এমনিতে কাজ জেনুইন পাসওয়ার্ড নেবেন আপনি নাগরিক আপনার কেন পয়সা ঘুষ দিতে হবে কোনখানে ঘুষ ছাড়ার কাজ হচ্ছে কেন হচ্ছে না কারণ সর্বস্তরে ভালো মানুষের অভাব সেই জন্য না জি তো দেশের সরকার ভালো হলে নেতারা ভালো হলে দেশের বান্দারাও ভালো হয়ে যাবে মানে জনগণ ভালো হয়ে যাবে দেশের অবস্থাও ভালো হয়ে যাবে জি আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে শাসকদের দোয়া করি আল্লাহ তাদেরকে দাও আলিম আমাদেরকে আদেশ করা হয়নি আল্লাহ এবং তার সশের পক্ষ থেকে যে তাদের ওপর বদ করি আমাদের কখনো বলা হয়নি যে জালেম শাসক দেখলে দিবেদা আমি কবুল করব বলেছেন আল্লাহ রসুরুলছেন তোমাদের ওসিয়া করুন যদিও জুলুম করে যদিও জুলুম করে তাহলে যেমন একটু আগে বললাম আল্লাহ তাদের জুলুম কে দূর করা আল্লাহমার ফান আমাদের পাপের কারণে জুলুম এ নেমে এসেছে কারণে মা সবক মুসিবদিন জলে এবং বিশৃঙ্খলা অশান্তি বিরাজ করছে আল্লাহ বলছে কি সরকারের কারণে আছে। কোন যেমন তোমরা হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে যেমন তোমরা হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে তোমরা সাহবাই কেন মতো হয়ে যাও তোমাদেরকে আরমান আগে দেওয়া হবে আর অত্যাচার করে অবিচার করে তাহলে তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে আপনাদের কি ক্ষতি ওর তো পরিণাম কটাই দিন তারপরে তো আজকে সম্মুখীন হবে জবাবদেহিতার সম্মুখীন হবে শাস্তি অপেক্ষা করছে তারা যদি ভালো হয়ে যায় শাসকরা ভালো হয়ে যায় তো তাদেরও ভালাই হইল কল্যাণ হলো এবং একটু সেরে নি তাহলে বেশি ভালো হবে কাছাকাছি বিষয় রয়েছে যদিও এই বিষয়টি প্রায় শেষ কারা চাইছেদের মাতা জননী হ্যাঁ সহধর্মী জি হ্যাঁ কয়জন ছিলেন কয়জন ছিলেন তেরো জন ওকে বলেছেন যে দুটো দাসী বলেছেন যাই হোক জন প্রসিদ্ধ নবি সাল্লা সাল্লামের বিবিগণ আমাদের মা এটা আর দলিল কি করবেন না জামালের যুদ্ধের বিষয় আসলো সেখানে মৌলানা মি সেখানে আসামির কাঠগড়াই নিয়ে সাহায্য করে দিল এইটা এই করেছেন তো এই করেছেন আরাম কারো জন্য কোনো সাহাবির ক্ষেত্রে ও মাহাতুল মোমিনদের ক্ষেত্রে এবং সাহবাই কালামদের ক্ষেত্রে আপনাকে এই কাজে লাগানো হয়নি জি তাদের হাসানাত পাহাড় পরিমাণ আছে তার সামনে সামান্য যদি একটু কারো হয়ে থাকে সেটা ইজতেহাত ছিল সেটা সেগুলো ভুল বলাই যায় না এই পানিতে যদি একটা ফোটা সামান্য কিছু থাকে এমন কিছুই না তাই না তারপর আপনি চোখে করবেন না কিন্তু কিছু বোঝা যাবে না এক ফোঁটা যদি অন্য কিছু থাকে তো কিছু বোঝা যাবে এর উপর প্রভাব সৃষ্টি করবে কোনো প্রভাব সৃষ্টি করবে ঠিক যাদের হাসানাত অনেক বেশি আলেমা পরেজগার লোকেরা তারা কি ভুলমুক্ত আমরা ভুলমুক্ত নাই কিন্তু দেখতে হবে যে তার ভুল কতটুকু আর তার নেকি কতটুকু দেখতে হবে এই বিষয়গুলো আর তারপরে সাহবাই কেন যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন ও তোর মমেনি তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন শাসকের সাথে জামাতে মানে মুসলিম দেশে অস্থিদে গিয়ে জামাত আদায় করছে সে শাসকরা আসুক না আসুক আজকাল নিরাপত্তার জন্য না কারণ নিরাপত্তার অসুবিধা আছে কিন্তু একসময় আসতেন তারা শাসকের সাথে অথবা অন্য কারোর সাথে নতুন অনুসারী জামাতে সলাত আদি করছেন শাসক পড়াক অথবা শাসক যাদেরকে নিযুক্ত করেছে কেউ পড়াচ্ছেন তাদের পিছনে সলাত আদি করছেন না না এর পিছনে আজ পড়া যায় বড়ো শির কুফুরি থাকলে তখন যায়জ না কিন্তু গুণা থাকলে জাহেজ যেমন কিছু বিজাত থাকলো তার পিছনে জাহেজ মালকার মানুষকে যদি দেখো জামাতে ফরজ আদায় করতে অবহেলা করছে অলস্যতা যায়নি মাঝে মাঝে আসে না জামাতে সলাৎ পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে ওয়াইন কান সুলতান যদিও শাসকের সাথে হোক না কেন মানে শাসকের সাথে যায় না টেলিফোন করছে বলছে আমি সহি সহি ভালো লাগলো যে ঠিক আছে যদি শির বেদার্থে মুক্ত আসে ভালো কথা বলছে এইখানে করে সলা আদায় করছে পায়ে পা লাগাই না কাঁধে কাঁধে লাগাই নে তারপরে ইটা করেনা সেটা করেনা বলে আমি বলছে যেহেতু কিন্তু একটু আলসতা করেছে গাফিলতি করেছে সেই জন্য জামাতই ছেড়ে দিবেন আপনি তাও হতভাঘর জামাত ছেড়ে দিবেন আপনি মসজিদ নবির জামাত ছেড়ে দিবেন আপনি কত হতভাঘরা কি সাহেব হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী বেদাতি এবং এগুলো হচ্ছে খাওয়ারের লক্ষণ চরমপন্থীদের লক্ষণ চরমপন্থীদের লক্ষণ আল্লাহ যেন সব থেকে হেফাজত করেন এবং আল্লাহ রব্লা আমাদেরকে আহলে সুন্নাতের সাথে সবসময় থাকার তৌফিক দান করেন এবং সরকারের সাথে ভালো কাজে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন এবং সরকার কি আল্লাহ রবুল্লা আলমী জানা মুসলিমদের কল্যাণমূলক কাজের তৌফিক দান করেন এবং আল্লাহ তাদেরকে ভালো কাজে সবসময় লাগিয়ে রাখেন এবং তাদের মাধ্যমে দেশের এবং জনগণে যেন কল্যাণ হয় এই দোয়াই আমরা সবসময় করব আল্লাহ রবুল আলমেন যেন এই দোয়া আমাদের কবুল করেন ওসল আল্লাহ সাল্লাম নবীনা মুহাম্মদ